মাসরুক রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনি ওমর আদিল তালাহন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগতভাবে বা ইচ্ছাপূর্বক অশ্লীল ভাষী ছিলেন না তিনি বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় যে সর্বোত্তম চরিত্রের অধিকারী